السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وعلى شامعان داشتبند دوريو كاتشه دي دکاني بوشه آمدرون نشطن دخسن شواهي كي شادر شوبة چه دانتشي داشتبند آمرا علا سنة کرسلام امام آبو جافر ترحوی رحمت الله ورجيتو بايا نعتقاد اهل السنة والجماع اهل السنة والجماع ترى اكيدار যা বাংলা ভাষায় ইমাম তাহাবির আকিদ নামে বিখ্যাত এই মতনটির একটি অংশ নিয়ে এই সংক্ষিপ্ত ভাষ্যে তিনি আমাদের আজকের আলোচনা আলোচনা যেখানে করব সেখানে তিনি বলেছিলেন জান্নাতু নারু এবং জাহান্ন দুইটা সৃষ্টিদ্যান কখনো সেটা ধ্বংস হবে না এবং নিঃশেষ হয়ে যাবে না একটুকু বলার পরে আমাদের শেখ এয়ার পর বলেছিলেন যে জাহান্নামের জন্য আল্লা তালা কিছু লোককে নির্ধারণ করেছেন তারা সেখানে যাবেই এই নির্ধারণের পর্যায়ে আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করছি জাহা কাদের কারা যাবে এবং জাহা নামে অবস্থা হবে জাহা নামে যারা যাবে তাদের কি অবস্থা হবে গতভাবে বলেছিলাম যে তাদেরকে কঠিন আজাব ভোগ করতে হবে তাদের বিভিন্ন রকমের কয়েদের মত তাদেরকে রাখা হবে তাদের খাবার পানীয় তা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হবে এবং তারা কঠিন আজাবের মধ্যে থাকবে বিভিন্ন রকম আজাবের কথা আলোচনা করেছে আজকে আমরা আলোচনা করব জাহা अफसूसर विषय आलोचना करब एवं तरा कि कतटुकू लज्जित हो तरा क्यी डाकते क्य चाहिए तक यह विषय आलोचना करब और आलोचना कर इनशाल कीभे जहान नाम रही है और आलोचना करते इनशाल आज के जहान नाम आजबार्ज्लाह तला जहान नाम जर निर्धारित हो गए ये बासार जो आल्ला तला क्यों उपाय रेखे बनियादम कर ले शिथ मुक्ति पे अथवा शांति बैर होते विषयगूर आलोचना कर प्रथम आलोचना करते चाहिए जहां नामा जहां नामी जाने ईमानदार काफे प्रथम सबा एक साथ ही थकबे जरा ईमानदार गुणा कराओ से जाने ईमानदार सुपारिश होर অথবা আল্লাহ তারা তার রহমত তাদেরকে বের করে আনবেন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিন্তু যারা কাফের হবে চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে তারা সেখানে কখনো বের হতে পারবে না তারা তখন দেখবে যে ইমান দ্বারা বের হয়ে গেছে কিন্তু তারা ছাড় কেউ বাকি নেই তখন তাদের তারা অত্যন্ত বেশি তারা হতাশ হয়ে যাবে তারা আফসোস করতে থাকবে এবং তারা নিরাশ হবে আহ্বান করতে থাকবে কোরআনে কেরিম থেকে আমরা সেটা পাই কোরআন কারিম আল্লা তালা বলেছেন যে আসান রুন্দায়ামাতা লাম্মা রাউল আহা ও কুদিয়াবাই নম্বেল ক্রিস্তি ওমন আর তারা তাদের লজ্জা তাদের আফসুস তাদের কষ্ট সব তারা গোপন করতে থাকবে যখন তারা আজাব দেখবে কারণ তারা তখন বুঝতে পারছে গতকাল আমরা বলেছিলাম যতই ডাকুক তাদের ডাকে ও সাড়া দিবে না এবং শেষে সাড়া দিয়ে এটাই বলবে তোমরা শাস্তি ভোগ করতেই থাকবে এটা বলা হবে আন তুম মাকে শুন বলা হবে তোমরা এখানে থাকবেই তখন তাদের কষ্ট আরো বহুগুণ বেড়ে যাবে তারা তো গোপন করতে চাইবে আল্লাহ ইনসাফের সাথে পয়সা লাগিয়ে দেওয়া হবে জুলুম করা হবে না তারপর যখন কাফের তার আমলনামা দেখবে এবং সেখানে কুহুরি দেখতে পারবে সিরিক দেখতে পারবে এবং বুঝবে তার বাছার কোনো উপায় নেই তখনও বুঝতে পারবে যে তার মৃত্যু মৃত্যুকে ডাকলে হয়তো সে তাকে এর উদ্ধার করতে পারে তখন সে মনে করবে যে হায় যদি আমি মরে যেতাম এ কষ্ট চেয়ে কিন্তু মরার উপায় থাকবে না কোন আল্লাহ তা বলছেন ও আম্মা আমার যার কিতাবটি দেয়া হবে পিঠের পিছন দিক দিয়ে ফসা ভাইয়া দৌড় সে মৃত্যুকে ডাকবে ওয়েস্লা আয়রা যাহার নামে দগ্ধ হতে থাকবে মৃত্যুকে ডাকলেও মৃত্যু আসবে না যখন সে দেখতে পাবে যে তার মৃত্যু হচ্ছে না কোনোভাবে মৃত্যু নেই তখন সে নিজের উপর শুধু সবসময় বলতে থাকবে যে তার মৃত্যু কেন আসে না এত কষ্ট সহ্য করতে পারছে না কিন্তু আসলে জাহা নামে যে যাবে তার তো মৃত্যু হবে না সে আল্লাহ তালা কোরআনকারীম বলি দিস অন্য এতে লাহিয়া এখানে সে মরার মতো মরবে না বাঁচার মতো বাঁচবে না সেখানে সে থাকবে কষ্টই তার সহ্য করতে হবে এই জন্য কোরআনকারীম আল্লাহ তালা বলছেন ইদা আলকউ ফিহা মাকানা দাই মাকানা দাইখান মুকররিন দাআ হুনালিকা সুবুরা যখন তাকে নিকхеব করা হবে নিক সংকীর্ণ কোন জায়গাতে অর্থাৎ সংকীর্ণ জায়গাতে করবে এই জন্য যাতে এদিক সেদিক নড়তে না পারে কঠিন কষ্ট দি দাআ হুনালিকা সুবুরা সেখানসে মৃত্যুকে আহ্বান করবে আল্লাহ তাআলা তখন বলেন লা তাদউ লিউমা সুবুরান ওয়াহিদা আজকি তুমি এক মৃত্যুকে দেখো না ওয়াদুরু সুবুরান কাসীরা বহু চিৎকার করবে আর চিৎকার এবং তাদের শব্দ অত্যন্ত উঁচু হতে থাকবে আর তারা আশা করবে ডাকতে থাকবে আল্লাহকে যে তা হয়তো তাদেরকে বের করবে এবার ডাকতে আরম্ভ করবে কোরআনকারিম আল্লাহ তালা বলছেন অহুমিয় স্তরে হু না ফিহা আর তারা সেখানে জাহান নামে চিৎকার করতে থাকবে রব্বা না গলিজ না যে কুন্না নার্মাল হে আমাদের রব আমাদেরকে বের করে দিন আমরা ন্যাক আমল করব ভালো আমল করব সৎ আমল করব গায়ালা যে কন্যা না আমার আগে যা করছে সেটা আর কোনোদিন করবো না এ সময় তারা শিকার করবে তারা কুফরি করেছে পদভষ্ট ছিল বিবেক কম ছিল সেটাও স্বীকার করবে তারা বলবে তখন ওকালা ও কুন কুন্নাফিয়া সাবি তারা বলবে যদি আমরা বুঝতাম যদি আমরা শুনতাম অর্থাৎ যদি নবীদের কথা শুনতাম আর যদি তারা অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ তালা বলছেন ফসর হক আল্লি আসহাব ইসাহ জাহান্নামবাসীদের জন্য সেটা ধ্বংস সে তাদের জন্য শুধু ক্ষতির কারণ হবে কোনো কাজ হবে না বের হতে পারব না তারা অন্য আল্লাহ ক হলু রব বানা আমার তেনাসনা তাই নো আহ তেনাসনা তাইফনা ফল খুরুজিমিন সাবিল তারা বলবে হে রব আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন দুইবার জীবন দিয়েছেন দুইবার মৃত্যু দিয়েছেন অর্থ কী অর্থাৎ একজন মানুষ মায়ের পেটের প্রথমে মরা থাকে জীবন দেয়াল্লা আবার দুনিয়াতে আসে সেখানে জীবন ধারণ করার পর আবার মারা যায় তো মৃত্যু একবার মায়ের পেটের মৃত্যু আবার দুনিয়া মারা যাওয়ার পরে এক মৃত্যু ও আহিত আবার আমরা আমাদের গুনার কথা শিখিয়ে দিচ্ছি আমাদেরকে বের হতে সুযোগ দিবেন আল্লাহ তালা সেই সুযোগ দেবেন না আল্লাহ তালা কঠিনভাবে সেটাকে অস্বীকার করবেন আল্লাহ বলছেন যে তারা বলবে যে ক আলু রব্বানা গল বা তা আলীনা সে কত না অকুন্না কমন্দ অল্লিন তারা বলব হে রব আমাদের আমরা যে ভুল করেছি আমাদের যে অপরাধ করেছি তার শাস্তি স্বরূপ আমাদের উপর যে বিপদ আসছে এই বিপদ হতাশা কষ্ট এবং আমাদের উপর নেমে আসা চরম দুর্ভোগ এটা তো আমাদের বেশি হয়ে গেছে আমরা তো আর কিছুই করতে পারছি না অকুন্না কমন্দ আল্লিন আমরা তো ফদভ্রষ্ট জাতি ছিলাম রব্বা না আখরিজিনা মিনহা হে আমাদের রব আমাদের আমাদেরকে থেকে বের করে দিন ফাইন অর্দনা যদি আমরা বের হইতে পারি ফাইনালেমুন বের হইতে পারি কি উত্তর দেয় না ফাইন অর্দনা অর্থাৎ যদি আমরা বের হইতে পারি আর কোনোদিনই কাজ করবো না ফাইন্নাজালে মন আমরা অপরাধী অপরাধী অপরাধী বলে স্বীকার করছে সে কিন্তু আল্লাহ তালা বলবেন অ লি হলা তুকালেমুন আল্লাহ বলবেন যে তোমরা চুপ করে থাকো কথা বলো না মুখ বন্ধ করো তোমরা বোবা হয়ে যাও ওলা তুকালেমুন কথা বলো না কথা বলার ক্ষমতা তাকে দেখবো না শুধু চিৎকার করতে থাকবে জাহার নামে সেই চিৎকারতে বের হওয়ার আর কোনো পথ থাকবে না তাদের আল্লাহ তাল্লাহর কথা সেখানে সত্য হয়ে গেছে তিনি যে বলেছেন জাহার্নাম তিনি পূর্ণ করবেন জিন এবং ইঞ্জ দিয়ে আল্লাহ তালা সেটা পূর্ণ করিয়ে দেখা যায় সে সময় তার কথা হক হয়ে যাবে এবং সেখানে এমন জায়গায় তারা যাবে যেখানে দোয়া কোনো কাজে লাগবে না আশাও কোনো কাজে আসবে না গ্রহণযোগ্য না কোনো আশাও গ্রহণযোগ্য না দোয়া কোনো কাজে লাগবে না দোয়ার সময় শেষ হয়ে গেছে দুনিয়ার বুকে সেখানে আর কোনো দোয়া নেই যতই আহ্বান করুক কোনো আল্লাহ তালা তাদের আহ্বান সাড়া দিবেন না আল্লাহ তালা যেন বলছেন ওলা উত ইন মুজির মুরা কি আপনি যদি দেখতেন সেই দৃশ্য যে দৃশ্য অত্যন্ত ভয়াবহ যখন অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে তাদের রবের কাছে এরপর বলবে রব্বানা আবসর না হে আমাদের রব দেখে ফেলছি শুনেছি আর এ ভুল করবো না ফার্জিয়ায় না আমাদেরকে ফেরত দিন আমরা ভালো কাজ করব আমরা দৃঢ় বিশ্বাসের সাথে বলছি আর কোনোদিন কুফুরি করব না আল্লাহ তালা বলছেন না ওলা আহসেন হুদ আমি যদি চাইতাম হেদায়ত সবাইকে দিতাম এই চাওয়াটা হচ্ছে আল্লাহ তালার কাউনি চাওয়া অর্থাৎ আল্লাহ তালা প্রাকৃতিক বাবদে সেটা যেটা চেয়েছেন সেটা হয়েছে এই এইভাবে তিনি চান কিন্তু সবাই কিন্তু ইমান আনে না মানুষ এই জন্য তাদের হেদায়ত নসিব হয়নি ওলা কিন হাক্কাল কাউল মিন্নি আমার কথা বাস্তব হয়ে গেছে আল্লাহ তালা বলছেন তিনি সেটা চেয়েছেন প্রাকৃতিক ভাবে যাদের জন্য যেটা চেয়েছেন সেটা পূর্ণ হয়ে গেছে প্রাকৃতিক ভাবে তিনি চেয়েছেন যে কিছু মানুষ দিয়ে তিনি কিছু জিন দিয়ে তিনি জাহান্ন পূর্ণ সেটা পূর্ণ হয়ে গেছে সারা ইভাবে আল্লাহ সবাইকে আহ্বান করেন তিনি যেন সবাই যেন ইমার আনে तो कर भोग कर आज की दिन सर तुम्हारे रबे सब एक तुम्हारा भूले गुमरा तुम रेखेब तुम रेखे अर्थात तुम्हारा बैर करबना भोग करहान क्या कर कारण तुम्हारे जहान नाम शास्ति आस नए आल्ला कारोर जुलूम करें यह जो आल्लाश हो जाह तला के डे को तक की तरा मन कर হয়তো জাহান্নামের যারা পাহাড় আছে এদেরকে ডাকি দেখি হয়তো এরা কোনো আমাদের কোনো আজাব কমাই দিতে পারে কিনা এদেরকে ডাকলে হয়তো ওরা শুনবে তখন তারা ডাকবে এদেরকে যে আল্লাহ কাছে একবার সুপারিশ করুন না যে আমাদের আজাব একবার কমাতে নিষেধ যদি বের নাই করে কথা নাই শুন একটু কমাই দিক আমাদেরকে এই তারা বলবে ওয়াকালা ফিনা আল্লা খাজান্নাম যারা জাহান নামে আসে তারা বলবে জাহান্নামের যারা খাজানা যারা পাহারাদার তাদেরকে বলবে ওদো রুমি তোমাদের রবকে ডেকে বলো না যে একদিনের জন্য আমাদের একটু হালকা করে জাহান নামের যারা খাজানা বা যারা পাহারাদার তারা বলবে তোমাদের কাছে রসুলগুলি আসে নাই প্রমাণসহ সেই রসুলগুলিকে রাখো ওরা তোমাদের কাছে ছিল তোমাদের তোমাদের একই জীবনীজিল একই শরীর অংশ মত ছিল একই বংশের লোক ছিল একই এলাকার লোক ছিল তোমাদের স কথা বলতো এদেরকে ডাকো এদেরকে ডাকি শোনো তারা কিছু তোমাদের সহজে করতে পারে আমরা তোমাদের কিছু করতে পারবো না কল উবেলা তখন শিকি জাহান শিকি দিবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আমাদের রসুলগুন এসেছিলেন কিন্তু আমরা তাদেরকে তাদেরকে স্বীকার তাদের কথা স্বীকার করি তারা আমাদের কথা শুনবে না তখন জাহান নামের পাহারাদাররা বলবেন কল উ ফাদু তো ওদেরকে ডাকো ওমাদ দলাল কিন্তু তাদেরকে ডাকলেও তারা সেখানে সাড়া দিবে না অর্থাৎ তাদের ডাকে না আল্লাহ সাড়া দিচ্ছেন না না পাহারাদা সাড়া দিচ্ছে জাহার নামের না আল্লাহ নবীরা যারা তাদের কাছে গিয়েছিল তারা সারা কেউ তাদের ডাকে সারা দিবে না এই জন্য আল্লাহ তালা বলছেন হামাআ মিন শাহীন তাদের কোন সুপারিশ থাকবে না ওলা সদি কোন হামিম কোনো বন্ধুও থাকবে না সেদিন এই জন্য সুপারিশ যেহেতু তারা ডাকলো সাড়া দিবে না এখন তারা সুপারিশ আমাদের কোনো মুক্ত করল না কিন্তু দেখি সুপারিশ করার কারণে তখন তারা সুপারিশ করবে যে আমাদেরকে সুপারিশ করে বের করার ব্যবস্থা করেন না কেন ওয়ান তখন বলবে তারা হে মালেক বলবে তারা হে মালেক লিয়া দেয় আলাইনা রব আপনি আপনার রবকে ডাকেন না মালিক হচ্ছে জাহান প্রধান পাহারাদার তার নাম তাকে ডেকে বলবে যে আপনার রবের কাছে বলুন না যে আমাদের যেন মৃত্যু দিয়ে দেয় হুম্মাকে শুন তখন মালিক বলবেন তোমরা এখানেই থাকবে তোমার মারা যাবে না এ অবস্থায় থাকবে তোমরা কোনদিন তোমাদের আজাব কমতি হবে না তোমরা ধ্বংস হবে না তোমাদের স্থায়ী আজাবে তোমরা পড়েছ কষ্ট শাস্তির মধ্যে তোমরা পড়ে যাবে তখন তারা বলবে তাদেরকে বলা হবে তখন এই জাহান্নামীদেরকে ইসবরু আহার নামীদের কষ্টের পরে আর সুখ মিলবে না কষ্ট হতেই থাকবে ধৈর্য ধারণ করা না ধারণ করা সমান কথা এদের এই ধৈর্য কোনো কাজে লাগবে না কেউ তাদের কোন কষ্ট দেখলে তাদের মায়া হবে না তাদেরকে বের করে আনবে না তোমাদের জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কারো শাস্তি দিতে চান এই জন্য তাদের কান্না বেড়ে যাবে তখন তাদের কান্না বহুগুণ বেড়ে যাবে তাদের চোখ দিয়ে তখন পানি ঝরতে থাকবে চোখের অস্ত্র ঝরতে থাকবে কান্না অনেক জোরে সরে চলতে থাকবে কঠিন কান্না তাদের চলবে আল্লাহ তালা কোরআনে কারিমে তাদের সে কথাটি বলেছেন ফলিয়াল সুতরাং এরা হেসে নিক কিছু দিন অর্থাৎ যারা দুনিয়ার বুকে আজ কাফেররা করে বেড়াচ্ছে ইমানদারদের বিরুদ্ধে চলছে কুফুরি নিয়ে অহংকারে লিপ্ত হয়েছে কুফুরি প্রকাশে তারা দুনিয়ার সবকিছু ব্যয় করছে এরা দুনিয়ার বুকে হেসে নিক কিছুদিন অলিয়ব কু কাতিয়রান অবশ্যই তারা অনেকদিন কাঁদবে অর্থাৎ যে কান্না আর কোনো শেষ নাই সেই কান্না তারা কাঁদবে যে যা আমি মা কান্সিবন এখানে আল্লাহ জুলুম করেননি বরং তারা যা কামাই করতো সেটারই প্রতিপাল আল্লাহ দিবেন হাসের হাসার মাঠে এভাবে কানতে কানতে তাদের অশ্রু শেষ হয়ে যাবে রক্ত তাদের রক্ত অশ্রু বয়ে যাবে তাদের চোখ থেকে যত অশ্রু বের হোক না কেন সে অশ্রু কারও উপরে কোনো রেখাপাত করবে না তাদের চোখ দিয়ে যে অশ্রু বের হবে সে অশ্রু পাথরের উপর রাখা হতো পাথরও ছিদ্র হয়ে যেত এই জন্য মস্ত তাদের আগেম একটি হাদিস আসছে আব্দুল্লাহ বলেন রসুল্লাহাম বলেছেন যে জাহানা কাঁদতে থাকবে কাতে থাকবে এই কান্নার এত পানি হবে যে এই পানির উপরে নৌকা চালাতে চাইলে নৌকা চলতে থাকবে তার উপর দিয়ে আর তারা এরপরে রক্ত রক্ত রক্ত পানি রক্ত রক্তাস্ত্র বস্রণ করতে থাকবে এমন অবস্থায় শেষ পর্যন্ত তাদের রক্তের অস্ত্র যখন শেষ হয়ে যাবে তারপরও তাদের আজাব বন্ধ হবে না তারা চলতেই থাকবে অনুরূপ হবে আনসি মালিকরা বলেছেন তিনি বলেছেন জাহানাবা কাঁদতে থাকবে কাতে থাকবে এক সময় তাদের কান্নার অশ্রু তাদের বন্ধ হয়ে যাবে তার রক্ত বের থাকবে রক্ত কান্না করবে এক সময় তাদের গালের উপর দিয়ে বিভিন্ন চিহ্ন বয়ে যাবে অর্থাৎ বিভিন্ন রকমের দাগ পড়ে যাবে যদি সেখানে নৌকা চালানোর ব্যবস্থা নৌকার মতো সেখানে চলতো এরকম অবস্থা তাদের অবস্থা অবস্থা হবে তাদের চিৎকার বাড়তেই থাকবে এবং তারা চিৎকার করবে নিজেরা উ এদিক সেদিক করবে কোনোভাবে অস্ত্র আজাব কমানো যায় কিন্তু আজাবের কোনো কমতে হবে না আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ইয়া ইয় মতো কালু উজু হোমফিনার ইয়া ইয়া আত আল্লাহ রাসুরা যেদিন তাদেরকে জাহান নামে দগদগ করা হবে উলট পালট করা হবে সেদিন তার আফসোস করে বলতে ভাই যদি আল্লাহর কথা শুনতাম রাসুলের কথা শুনতাম ও কল রব্বানা ইন্না আতাদা কুবরানা আর তারা বলবে আমাদের রব আমরা তো অনুসরণ করেছি আমাদের নেতাদের আমাদের আমাদের আমাদের গণ্যমান্য ব্যক্তিদের বড়ো লোকদের ফাদ আলু না আমাদেরকে পদ্ম করেছে রব্বানা আফদা বল আমাদের রব আমাদেরকে এদেরকে আমাদের যাদেরকে আমরা যারা আমাদেরকে পদবস্ত করেছে এদেরকে দ্বিগুণ আজাব দেন এবং তাদেরকে বেশি করে লানত করুন কারণ এরাই আমাদেরকে পদবষ্ট করেছে কিন্তু এদের অবস্থা যতই আজাব হোক কিন্তু মূল আজাব তার থেকে একটু কমতি হবে না আল্লাহ তালা কোরআন কালিম তাদের সম্পর্কে বলেছেন ফাহমাল দিন শাকু ফাফিন ফি হাসাফিউমা শাহিক যারা জাহান নামে হতবাগা হয়েছে জাহার নামে তাদের জন্য থাকবে কঠিনভাবে নিঃশ্বাস এবং শাহিক বড় বড় চিৎকার তাদের চেতন থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে খালদিন আমাদের সামাবা তর মাসা রব্বুক তারা চিরস্থায় হবে সেখানে আসমান জমি যতদিন থাকে ততদিন তাদের চিৎকারের কারণে কান্না হবে চিৎকার দিবে কিন্তু চিৎকার কান্না বড় বড় নিঃশ্বাস কোনো কিছুই তাদের কাজে আসবে না বরং সবই তাদের শাস্তি চলতেই থাকবে শাস্তি কোনোরকম কমতে তাদের হবে না এই শাস্তি থেকে বাছার জন্য কিছু অবলম্বন দরকার इस शास्त्री के बाछर जो क्यों अवलम्बन अवलम्बी जिन दुनिया बुके अवलम्बन करतेषयट आलोचना करते चाहिए दुनिया बुके दुनिया बुके मानुष साधारण कोचते हेले को अवलम्बन ग्रहण कर आखरातेचते हम दुनिया बुकेम्बन अवलम्बन कर देते हैं जे क्या आखराते अपना क्या लागे अपन उचित जिनेजटी कर ले आखराते जहान नाम आगन थब अथवा জাহান যাওয়ার মতো তৈরি হয়েছে সেখানে না গিয়ে কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আল্লাহ তালের দ্বারস্থ হতে পারে আল্লাহ রহমত করবেন এবং কিভাবে আমাদেরকে সেই আজাব থেকে বাঁচাবেন এই বিষয়গুলো আমাদের জানা দরকার ইনশা এই বিষয়গুলো আমরা আগামী কোনো পর্বে আপনাদের সাথে আলোচনা করব এ আশায় আজকের জন্য এখানে শেষ করছি ও আশার দাওয়ার আহমদুলিল্লাহ রবিলাম আসসালাম